আয়সা রজাল্লাহ ত আলাহতে বর্ণিত একবার নবী সাল্লাহ আলিয় সাল্লাম একটি নকশা করা চাদর পরে সালাত আদায় করলেন সালাতের পর তিনি বললেন এ চাদরের কারুকার্য আমার মনকে আকর্ষিত করেছিল এটি আবু জাহমের কাছে নিয়ে যাও এবং এর বদলে একটি আম্বো অর্থাৎ নকশা ছাড়া মোটা কাপড় নিয়ে এসো